শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন বেলা নয়টা হইবে ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন মেঝেতে মনি বসিয়া আছেন তাঁহার কথা কহিতেছেন আজ বিজয়া রবিবার ২২ অক্টোবর তিথি সন বারোশো উননব্বই আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন নরেন্দ্র ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন ঠাকুরের সঙ্গে তাঁহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন রাম মনমোহন সুরেশ মাস্টার বলরাম ইঁহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান বাবুরাম সবে দু একবার দর্শন করিয়াছেন শ্রীরামকৃষ্ণ তোমার পূজার ছুটি হয়েছে মনি আজ্ঞা আমি সপ্তমী অষ্টমী ও নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গিছিলাম শ্রীরামকৃষ্ণ বলো কি গো মণি দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি শ্রীরামকৃষ্ণ কি বলো দেখি মনি। কেশব বাড়িতে রোজ সকালে উপাসনা হয় দশটা এগারোটা পর্যন্ত সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করেছিলেন তিনি বললেন যদি মাকে পাওয়া যায় যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে তাহলে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আপনি আসেন লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য সরস্বতী অর্থাৎ জ্ঞান কার্তিক অর্থাৎ বিক্রম গণেশ অর্থাৎ সিদ্ধি এসব আপনি হয়ে যায় মা যদি আসেন শ্রীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন অবশেষে বলিতেছেন তুমি এখানে ওখানে যেও না এইখানেই আসবে যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে নরেন্দ্র ভবনাথ রাখাল এরা আমার অন্তরঙ্গ এরা সামান্য নয় তুমি এদের একদিন খাইও নরেন্দ্রকে তোমার কীরূপ বোধ হয় মনি আজ্ঞা খুব ভালো শ্রীরামকৃষ্ণ দেখো নরেন্দ্রের কত গুণ গাইতে বাজাতে বিদ্যায় আবার জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করবে না ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন তোমার আজকাল ঈশ্বর চিন্তা কীরূপ হচ্ছে তোমার সাকার ভালো লাগে না নিরাকার মণি আজ্ঞা সাকারে এখন মন যায় না আবার নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না শ্রীরামকৃষ্ণ দেখলে নিরাকারে একেবারে মন স্থির হয় না প্রথম প্রথম সাকার তো বেশ মণি মাটির এইসব মূর্তি চিন্তা করা শ্রীরামকৃষ্ণ কেন চিন্ময়ী মূর্তি মনি আগা তাহলেও তো হাত পা ভাবতে হবে কিন্তু এও ভাবছি যে প্রথম অবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না আপনি বলে দিয়েছেন আচ্ছা তিনি তো নানা রূপ ধরতে পারেন নিজের মার রূপ কি ধ্যান করা যেতে পারা যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তিনি অর্থাৎ মা গুরু আর ব্রহ্মময় স্বরূপা মনি চুপ করিয়া আছেন কি পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছেন আজ্ঞা নিরাকারে কীরকম দেখা যায় ও কি বর্ণনা করা যায় না শ্রীরামকৃষ্ণ ও কিরূপ জান এই কথা বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন তৎপরে সাকার নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয় একটি কথা বলিয়া দিলেন আবার ঠাকুর চুপ করিয়া আছেন শ্রীরামকৃষ্ণ কি জানো? এটি ঠিক বুঝতে সাধন চাই ঘরের ভিতরে রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজা তালা খুলতে হয় তারপর রত্ন বার করিয়া আনতে হয় তা না হলে তালা দেওয়া ঘর দারের কাছে দাঁড়িয়ে ভাবছি ওই আমি দরজা খুললুম সিন্দুকের তালা ভাঙলুম ওই রত্নবার করলুম শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না সাধন করা চাই